اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى قال من عادى لي وليا فقد اعذنته بالحرب وما تقرب الي عبدي بشيء احب الي مما افطره عليه ولا يزال عبدي يتقرب الي بالنوافل حتى uhibbe فإذا احببته كنت سمعه الذي يسمع به আমাদেরকে তার সান্নিধ্য উত্তম পন্থা যেটা হতে পারে তাই শিখিয়েছেন ফরজের মাধ্যমে তার সান্নিধ্য লাভ করা আর ফরজ কমপ্লিট করার পরে সন্ন্যত নোস্তাহ দিয়ে আল্লাহ লাভ করার চেষ্টা করা আল্লাহ যেন আমাদেরকে মেহনতি পরিশ্রমী সচেষ্ট হওয়ার তৌফিক দান করেন রহমতুল্লাহ আল এর প্রসিদ্ধ সংকলন আল্লাহর বাউনিয় এই হাদিসের আজকে ধারাবাহিক আলোচনায় আটত্রিশ নম্বর নিয়ে আলোচনা করব হাদিসের বর্ণনাকারী হচ্ছেন প্রখ্যাত আবু হর তার সম্পর্কে জানা আছে যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হরাজি আল্লাহন পাঁচ হাজার পাঁচ হাজার করেছেন আবু হরাজ মহান আল্লাহ বলেছেন বা ইসাদ করেন ইহাল তত সপ্তাহে আলোচনা করেছি হাদিস যদি বলা হয় আল্লাহ বলেছেন তাহলে হাদিস হচ্ছে হাদিস কদসি শত্রুতা করবে আমার কোন উপকারে আসবে মানে আদা লি সাথে যেই ব্যক্তি দুশ্মনী রাখবে যেই ব্যক্তি আমার সাথে বন্ধুর সাথে শত্রুতা বিদ্বেষ রাখবে জি আমার ওলি স্পেশালি কেন বলেন শুধু বলি বললেন না কারণ আল্লাহর ওলি যেমন আছে তেমন শায়তানের অলি আছে আর শুধু শয়তানের অলি না প্রত্যেক মানুষের আছে বান্ধব আছে অনেকগুলি অর্থ হয় মানে অভিভাবক বলি মানে পৃষ্ঠপোষক অলি মানে মালিক আহ মানে আত্মীয় আর বলি মানে হচ্ছে বন্ধু জি যার সাথে ভালায়াত ভালোবাসা মোহাম্মত রয়েছে ওলা অন্তরের ভালোবাসা বলি তো তার মধ্যে এখানে যে অর্থটি সেটা হচ্ছে বন্ধুত্ব আল্লাহর ক্ষেত্রে অভিভাবক সবচেয়ে বড় অভিভাবক আল্লাহ বলছেন আল্লাহ অভিভাবক হিসাবে যথেষ্ট প্রত্যেকের অভিভাবক লাগে ইষ্ট পোষক লাগে সাপোর্টার অভিভাবক যিনি লেখা শোনা করবেন পৃষ্ঠপোষক যিনি হ্যাঁ আপনার কি করবেন সাহায্য করবে পেছনে আছেন সবচেয়ে সবচেয়ে তো বড় অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ রবাহিন একজন বন্দার জন্য এখন মমিনের জন্য কফা বিয়ান মানে কফা আল্লাহন বাহার ফেজ যার এখানে জায়দা আল্লাই ওয়ালি হিসাবে যথেষ্ট মানুষ বন্ধু যদি থাকি বা মানুষ যদি অভিভাবক হয় ছেলেমেয়ের অভিভাবক হচ্ছে বাপ স্ত্রীর অভিভাবক হচ্ছে স্বামী কিন্তু অনেক সময় যথেষ্ট না অনেক সময় অপারক নিজেই দুর্বল অ্যাঁ অভিভাবককে চালাতে হচ্ছে ছেলেদেরকে স্বামী খেয়ে সাহায্য সহজ করছে করতে হচ্ছে স্ত্রীকে স্বামী অভাবই স্ত্রী হয়তো সচ্ছল বাপের ঘর থেকে সম্পদ পেয়েছে তাহলে সব মানুষ যে অভিভাবক আল্লাহ ছাড়া যে সব অভিভাবক রয়েছে সেগুলি হচ্ছে আহ অসম্পন্ন তারপরে অপারক পক্ষান্তরে আল্লাহ রবুল ও ওয়ালি হিসেবে যথেষ্ট অভিভাবক বিল্লাহ যথেষ্ট এবং আল্লাহ সাহায্যকারী হিসেবে যথেষ্ট সারা দুনিয়া যদি আপনার আমার সাহায্য করার চেষ্টা করে তবুও রক্ষা করতে পারবেন কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন যে আমি বান্দাকে করব রক্ষা করবো এই কথাগুলি আসলে অন্তর থেকে পড়তে হবে অন্তর থেকে একইন করতে হবে এক সাথে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন বা আস্থা ভরসা করবেন সেটা আসলে কাজে আসবে আর শুধু মৌখিক কথা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা এটা কোন কাজে আসবে না আসলে মজবুত হইতে হবে মানুষ এই সময় যদি আমার মৃত্যু হয় এই সময় চলে যাওয়াতে আমার কল্যাণ আছে আল্লাহ জানছে আমি জানছি না যে আমি মনে করছি আরো কিছুদিন বাঁচলে মনে আমার জন্য আছি কিন্তু হয়তো আল্লাহ জানছেন না আরো কিছুদিন বাঁচলে খেতে না কাছে চল এখনকারি ভালো যাবে নিরাপদ জি এই বিষয়গুলি অনেকে বুঝতে চাই না মনে হচ্ছে যতদিন মোলাকাত করে আল্লাহ কাছে চলে যেতে পারো সে সবচেয়ে বড় কামিয়া সবচেয়ে বড় কামিয়া অনেক চিন্তা নেম চিন্তা যত যতদিন দুনিয়াতে বেঁচে আছে এখনো রিস্ক আছে যতই জানাতে যাওয়ার কাজ করে আছেন অনেক করেছেন কিন্তু কি করলো শত্রুতা রাখলো ফাঁকাত আজান্তহ বিল হারবে তাকে আমি যুদ্ধের ঘোষণা শুনিয়ে দিচ্ছি হ্যাঁ কত শক্ত কথা যুদ্ধের ঘোষণা আল্লাহ করছেন আজানা মানে জানিয়ে দেওয়া এলান করে দেওয়া ঘোষণা করে দেয়া তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করছি আজান তহবিল এখানে হাদিসে কুদসিতে এই বিষয়ে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন আর কোরআনে কেরিমি আল্লাহ রব্দুল আলমিন একটি অপরাধের জন্য যুদ্ধের ঘোষণা করেছেন কারো জানা আছে সুদের ক্ষেত্রে আল্লাহ বলছেন সুদি কার যদি এটা মানতে না চাও যদি এটা অমান্য করো অস্বীকার করো না আমি যেটা ইত্তেফাক হয়েছে চুক্তি হয়েছে দিতে হবে ইন্টারেস্ট দিতে হবে যুদ্ধের ঘোষণা শুনে নাও আল্লাহর পক্ষ থেকে এবং তারা সুসাল পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে কি দেখি কে বলতে পারে আল্লাহ সুদঘরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছেন বা আল্লাহ নেত্রুতা দুঃখে বিদ্বেষ রাখে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে হবে হ্যাঁ আল্লাহরের যুদ্ধের ঘোষণা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আজাব সেটা যে কোন রকমের আজাব হোক না কেন যে কোন রকমের সেটা পুরোপুরি হালাক ধ্বংস করে দেওয়া হোক বহু জাতিকে ধ্বংস করেছেন আল্লাহ এবং তাদের বিরুদ্ধে যখন হ্যাঁ ফেরাহন উঠে পড়ে লাগলো তখন আল্লাহ কি করলেন যুদ্ধের যে ঘোষণা আছে সেটার বাস্তবায়ন করলেন ডুবিয়ে ধ্বংস করে দেবেন আজাব পারিবারিক আজাব সামাজিক আজাব রাষ্ট্রীয় আজাব রাষ্ট্রীয় শাস্তি হ্যাঁ আন্তর্জাতিক আজাব নিরাপত্তাহীনতা খাদ্যের অভাব দুর্ভিক্ষ অনাবৃষ্টি যা কিছু রয়েছে টেনশন জি অশান্তি কলহ অনৈকিম মুসলিম কে খুন করে সবগুলি হচ্ছে আল্লাহর যুদ্ধের ঘোষণা আল্লাহের যুদ্ধের ঘোষণা করবেন বা রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও সুদক্ষের বিরুদ্ধে তাহলে ওর মানে কি ওর মানে হচ্ছে যে রসুল সাল্লাই সাল্লাম যদি দেখেন যে কেউ সুদ ছাড়ছে না তাকে দাওয়াত দেবেন আর সেই দাওয়াত যদি কবুল না করে তাহলে তার চলে গেছেন তারপরে মুসলিম শাসকরা রয়েছে এই দায়িত্ব মুসলিম শাসকের সুদ দেশ থেকে নিশ্চিন্ন করবে সুদ কে মুছে দেবে পৃথিবী থেকে আর যদি কেউ সুদ সুদি কারো না ছাড়তে চায় তো মুসলিম শাসক মুসলিম খালিফা মুসলিম সরকারের ফরজ যে সুদরদের করবে যুদ্ধের ঘোষণা করবে পক্ষ থেকে না রসুল উল্লাহাম যে ইসলামী বিধানের বাস্তবায়ন করেছেন এটা ফরজ প্রত্যেক শাসকের উপর সুতরাং যে তারপরে আসবে ইস্তলাভিষিক্ত হয়ে খালিফা হয়ে তার উপর এটা ফরজ নবীর পরে আবাক উমার উপর ফরজ ছিল উসমানের পর আয়ান তহবিল হারবে যুদ্ধের ঘোষণা করছি অলির সাথে আল্লাহর অলির সাথে যদি কেউ দু সম্মনে রাখে বাস্যকার শেখ ইবিন রহমতুল্লাহ ভাগ করেছেন ইনশাল্লাহ তখন বিস্তারিত আলোচনা করবো আল্লাহর সংক্ষেপে আপনাদের অনেকের হয়তো জানা আছে যাদের জানা নেই আপনারা কি বলেন যে আল্লাহর যদি আপনাকে জিজ্ঞেস করে একটা দুটা কথায় জবাব দিতে হবে আল্লাহর আলী কে অন্য কেউ কাকে আল্লাহর আলী বলবেন কোরআন একটি কোরআন আয়াতে এদের আলোকে বলতে হবে মানে দুটা গুণ ইমান এবং ইমান আছে মানে তৌহিদ আছে শিরক নেই কুফরি নেই মোনাফিকি নেই সের কুফরী মোনাফিকি মুক্ত ইমান আর ইমানের যতগুলি দিক রয়েছে ইমান আছে আর ইমানের সাথে কি আছে পাপ থেকে বেঁচে থাকার মন মানসিকতা হচ্ছে কত আছে অনেক আছে পক্ষ সুফিদের কাছে পীরদের কাছে বেদাতিদের কাছে ওলি মানে ওদের এই কোরআনের এই শরীয়ত ছাড়া অন্য শরীয়ত তাদের কাছে অন্য বিধান যে মরে গেলে তার কবর উচা করে একবারে পাকা করা আছে চাদর চড়া আছে ফুল চড়া আছে আর হাজার হাজার লোক আসছে আর শির কুফরি করছে ওকে হ্যাঁ আর তার জীবনী নিয়ে কিচ্ছা কাহিনী যা লিখা আছে কি তবে সেগুলিতে অনেক কেরামতি ছাছড়ি আছে ও হলো অলি সেজন্য বাংলাদেশে আবু হানিফা কি ওলি জীবন শুনেছেন আবু হানিফা আমাদের এমাম কিন্তু শুনেছেন যে আবু হানিফা আল্লাহর ওলি কিন্তু শাহজাল আল্লাহর শুনেছেন আর এগুলি সম্পর্কে কেরামতি ছাছড়ি আছে সেজন্য এরা অলি আবু হারিফা সাফি মালিক আহমদ আগে আবুকার উমার আমাদের দেশের মানুষ কেউ এই সেন্স রাখে যে উম্ম বড় অলি রসুলের পরে আবু বকার ওসমান আলী হ্যাঁ আসরাম সাহাবাই কেরাম এসব কথা জানে কি অজ্ঞতা ইসলাম গেছে না ওলি মানে বন্ধু অলি মানে বন্ধু তো নবীর আল্লাহর বন্ধু না তাহলে সাহাবাই কেরাম এর চাইতেও বেশি আল্লাহর অলি হচ্ছে আম্বিয়া রসুলগণ এটাও কোনোদিন পড়ানো হয় না আপনাদেরকে নবীরসুলগনের মধ্যে সবচেয়ে বড় দোস্ত হচ্ছে দুই খালিল মোহাম্মদ রসুল উল্লাহালাম আর এব্রাহিম খালিল দুই খালিল আর তারপরে তখন বড় বড় আম্বিয়ার নাম আসবে হ্যাঁ মূল ন আর তার পাঁচজন হয়ে গেল আর তারপরে তখন অন্য অন্য নাম আসবে ঠিক না যাদের নাম জানি তারা আর নাম জানি না তারাও তাহলে আমি আর পরবর্তীকালে যতই বড় লোক মনে করেন না কেন তাদের চাইতে বড় অনেক বড় ওলি হচ্ছেন কেন গন তো খাস আর কোন বান্দা আমার কোন বান্দা আমার সান্নিধ্য লাভ করে না কোনো কিছুর মাধ্যমে যেটা আমার কাছে অধিক প্রিয় হতে পারে ওই ছাড়া যা আমি ফরজ করেছি শাব্দ করলাম এখন টানা ভাব অর্থ শুনেন ভাব অর্থ হচ্ছে যে আমি যা বান্দার উপর ফরজ করেছি তার মাধ্যমে যে আল্লাহর নৈকট্য লাভ হয় বা আমার নৈকট্য লাভ হয় আল্লাহ বলছেন তার চাইতে বেশি অন্য কিছু দিয়ে আল্লাহ নৈকট্য লাভ হতে পারে না মানে সবচেয়ে বেশি নৈকট্য লাভের উপায় হচ্ছে তাহলে একটা লোক এখন উদাহরণ জহরের পাঁচ অক্টর নামাজ সতের রাখাতে কোনো ঘাটতি নেই ঠিক আছে আরেকজন লোক এই নামাজগুলি পড়ে কিন্তু অবহেলা করে টাইম পার করে হ্যাঁ জামাত সহকারে পড়ে জামাত নামাজ পড়াশ দেখি জিনিস কিন্তু রাতের অন্ধকারে উঠছে তারজু তু খুব আর খুব করে শেষ পড়ে পড়ে আর হাত তুলে তুলে যেই লোকটি ফরজ নামাজ গুলি যত্ন সহ করে পড়ে জামাত ছাড়ে না আলতে পড়ে টাইম পার করে না অলসতা করে না খুশু সাঁতে পড়ে আর সন্নতি তরিকাই পড়ে সেই ব্যক্তি ওই তাহার আল্লাহর বলে আলমিন সুতরাং ফরজটার বেশি গুরুত্ব দেবেন বড় রোগ আমাদের দেশের রমজান মাসে মাঝে মধ্যে ফজল নাজ পড়ে না সাহায্যে কমিয়ে যায় কিন্তু তারাবি তোমাকে একটু শিখো যেতে হবে আজকে তো বলছে শেখ আমি তারাবিটা পড়ে যাবো কারণ তারাবি কোনদিন আমি ছাড়ি না কথা খুব ভালো যদি এর সাথে আপনি তারা বিধান্দা করছেন এই দিয়ে কাজ হবে না সন্ন্যদিকে কাজ হবে না জি হ্যাঁ আগে ফরজটা ঠিক করবেন ফরজ মানে শুধু নামাজ নাই নামাজের ক্ষেত্রে ফরজ নামাজ ওই রোজার ক্ষেত্রে দেখে আমাদের দিনদয়াল ভাইদেরকে ডাউন কেউ যদি শলার ছয়টা রোজা না রাখে আপনি রোজা রাখেননি আমি তো সবই ঈদের পরের দিন থেকে রেখে নিয়েছি কেউ রোজা রাখেননি যেন মনে হচ্ছে একটা অন্যায় কাজ করে দিয়েছে রোজা রাখেন অথচ তার দেখা যায় যে ফরজ রোজার কোয়ালিটি তার নিম্নমানের কোয়ালিটি তার রোজার অবস্থায় তো খুশু নেই রোজার অবস্থায় তো অশ্লীল কথা রোজার অবস্থায় ধরেন আমিথ্যা কথা রোজার অবস্থায় কিবত বা পরিন্দা হ্যাঁ কিসের রোজা আপনার হয়েছে দুর্বল রোজা আপনার ফরজের কোয়ালিটি ভালো এটা এরকম পাবেন না আপনি বহু ধনীদের সাথে কথা বলে দিয়ে অনেক আগের কথা বলছি এখন তো একটু বেশি শ্রদ্ধার সাথে কথা বলব তো এভাবে বলবে না আমি আমার যা জাকাত ফর তার চেয়ে অনেক বেশি দান করে দিই এগুলো কথাই শুধু এতে কাজ হবে না আপনাকে হিসাব করে দিতে হবে যে এত টাকা আমার জাকাত বেরোচ্ছে তারপরে কত টাকা নফল দান করবেন সেটা পরের বিষয় ওটা দিয়ে হবে এইরকমই আমাদের বাংলা ভাষাভাষীদের আর রোগ আছে হজ উমরার ক্ষেত্রে হজ করেন না আর বছরে দু চার পাঁচটা সাতটা করে উমরা করছে মাঝে মধ্যে উমরাই যাচ্ছে কি হজ করেছে দশ বছর হয়েছে এখন হজ করেনি দশ বছর হয়ে গেছে সৌদি আরব করে হজ করেছেন হজ ফরজ কিনা হজ দিয়ে বেশি আল্লাহ সান্নিধ্য বছরে দশটা করে সান্নিধ্য দ্বিতীয় বছর যখন ঋণ মুক্তি তখন আপনার হজ করা উচিত ছিল দশটা বছর কেন গেল আপনার হজ করেছেন ছোট হাজ বড় হজ আছে না হ্যাঁ ছোট হজ করেছি বড় হজ করিনি আমলটা সহিম যদি ভুল হয় তো আমল ভুল হবে তারপরে বলছেন রসুল্লা সাল্লাম আল্লাহ রানী নকল করিবাহ আমার বান্দা সর্বদা সান্নিধ্য লাভ করতে থাকে বা নৈকট্য অর্জন করতে থাকে আমার দ্বারা বা নফল আমল দ্বারা এমন কি তাকে আমি ভালোবাসতে লাগে তাহলে আগে ফরজের আলোচনা করে বা উল্লেখ করে আল্লাহ রব আল এখন কিসের কথা বলছেন যে দ্বিতীয় ধাপ হচ্ছে যে হে বান্দা তুমি আমার নৈকট্য লাভ করবে কিসের মাধ্যমে নফলের মাধ্যমে ফরজ কন্টিনিউ চলছে আপনার যেভাবে আল্লাহ ফরজ করেছেন তারপরে আপনি নফল গুলি দ্বারা আল্লাহ লাভ করতে থাকেন করতে থাকেন আরো এগিয়ে যাচ্ছেন দিকে হ্যাঁ তাহলে যতগুলি ফরজ আছে ওগুলো ঠিক দেখে আর তারপরে তখন আপনার উচিত তাজুত পড়ার চেষ্টা করা সলাত দোহা পড়ার চেষ্টা করা ইশরাক আর তারপরে বেশি বেশি দান খায়রা চেষ্টা করা বেশি বেশি নফল শ্যামের চেষ্টা করান হ্যাঁ অবশ্যই পারলে আপনি সময়োজা রাখবেন না বললাম আপনার বাপ মায়ের সেবার ক্ষেত্রে আত্মীয় স্বজন দেখাশোনার ক্ষেত্রে জি ওই ক্ষেত্রে কিন্তু কিছু ফরজ আছে আর কিছু নফল আছে অনেকে নফলে অনেক অ্যাডভান্স কিন্তু ফরজ নেই বাপ মায়ের খরচ দিতে কষ্ট লাগে আর বন্ধু বান্ধবকে খুব খাওয়াই তার এই বন্ধু বান্ধবকে মমিন ভাইদেরকে কে খাওয়ানো সবের কাজ কিন্তু নফল কিন্তু আপনার বাপ মাকে দেখাশোনা করা এবং আত্মীয়দের যদি অভাব থাকে অভাব দূর করা এটা ফরজ কাজ আপনার ফরজ কাজ আপনার নাবালক ভাই বোন যদি থাকে তাদের দেখাশোনা করা ফরজ কাজ আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদের ভরণ পোষণ তাদের উপর প্রয়োজনীয় খরচ করা ফরচ কাজ বিষয়টি যে অধিকাংশ মানুষ স্ত্রী ছেলেমেকে খাওয়ায় কিন্তু ওখানে সব রাশা নিয়ে খাওয়াই না ওদের সাচার স্ত্রীকে খাওয়াইতে হবে ছেলে খাওয়াইতে হবে তাই না স্ত্রীকে ভরণ পোষণ হবে मानुष जो अपर के सदका तो एक निकी कदि आत्मये सदका सब चे आत्मयर ऐले मेरा अपन बापमा তো তাদের উপর যে খরচ করছেন তাতে লাহু আজরা কি বাচ্চাদেরকে এই রোদ্রের সময় গরমের সময় একটু রেস্ট প্রয়োজন দুপুরবেলা একটু রেস্ট না করলে আবার এ রাত পর্যন্ত রাত বারোটার আগে ঘুমা সুযোগ পাওয়া যায় না কষ্ট লাগে অবশ্যই কষ্ট লাগে কিন্তু ওই সময় কিন্তু আমি ওইটাকে খুব ই করি মনে স্মরণ করি যে এটা আমি কি করছি এবাদত করছি আমি এই যে বাচ্চাদের জন্য আমি কষ্ট করছি আমার ঘুমকে আরাম করছি আমার শরীরকে কষ্ট দিচ্ছি এবং আমার খুব ক্লান্ত আজকে কার জন্য হ্যাঁ আমার ছেলে মেয়েদের জন্য দুপুর বেলো রেস্ট হয়নি এসে বাচ্চাদেরকে নিয়ে এসে খাওয়া দাওয়া করতে করতে আজান হয়ে গেলো আসলে এই যে কষ্ট একটু রেস্ট না আবার টাইম হয়ে গেছে অফিসে যেতে হবে এর চাইতে দ্বিগুণ সব ওখানে এটা উদাহরণ আমি এজন্য দিচ্ছি যে এটা আপনার উপর ফিট করবেন আপনার ফিট করবেন জি এই ভাবে গুরুত্ব দেবেন যে এগুলো আমার এবাদত হচ্ছে এগুলো আমার নেকির কাজ হচ্ছে জি একটা টেলিফোন করবেন আপনি আব্বাকে আমাকে স্ত্রী কে ছেলে মেয়েকে চিন্তা নেই বলতে হয় বলছি মাঝে মধ্যে কথা না না না নেত এটা হচ্ছে কি এহতে সাব হারি শব্দটি আছে জানা আছে মানুষ আমার মজা না ইমান যে ব্যক্তি রমজানের শ্যাম পালন করলো কেয়াম করলো কেমন তিনটা যে বাক্য রয়েছে আল্লাহর প্রতি নেকি নেকি দ্বিতীয় পর্যায়ে বললেন যে নফল দ্বারা আল্লাহ সান্নিধ্য যখন সান্নিধ্য করতে থাকে ফরজ ঠিক আছে তারপর নফল দ্বারা হাতটা ওহিব তখন আল্লাহ কি করতে লাগেন ওই বান্দাকে ভালোবাসতে লাগেন আল্লাহ আমাকে খুব ভালোবাসে এর মতো গৌরব কিছু নাই মনে করছেন এই প্রবাসে তাই না ভালো এটা কফিল পাওয়ার যে আপনাকে অন্তর থেকে ভালোবাসে এটা কত বড় যে নিয়ামত আপনার টের পাচ্ছেন এখানে তাহলে চিন্তা করেন আপনি এটা কফিলের ভালোবাসাতে যদি এত ধন্যানা তার ফরজে বাদতের জন্য তার নফল দিয়ে সান্নিধ্য লাভের জন্য কুন্ত তখন তার আমি শ্রবণ শক্তি হয়ে যায় যা দিয়ে শুনে তার হাত হয়ে যায় হয়ে যায় যা দিয়ে সে ধারণ করে ধরে হুয়ার তার পা হয়ে যায় এল্লাতি এমসি বিহা যা দিয়ে সে চলাফেরা করে এটা আর একটা বাক্য হয়ে গেল এই বাক্যের বাহ্যিক অর্থ মোটেই না এটা হচ্ছে একটা বাক ভঙ্গি বা আপনাদেরকে তার ভাষাই শুনি শুনাই তিনি বলছে মিনাল মা এটা জেনে রাখা প্রয়োজন যে এই হাদিসের বাহ্যিক অর্থ অবশ্যই উদ্দেশ্য এটা হইতেই পারে না যে আল্লাহ যখন কাউকে ভালোবাসতে লাগে তখন তার কান হয়ে যায় তার চোখ হয়ে যায় তার হাত হয়ে যায় পা হয়ে যায় তার সেই লোকটা আল্লাহ হয়ে গেল আল্লাহ হয়ে গেল এটি তোমা দত্ত লুজুত এটাই তুই সুফিদের কুফরিয়া আঁকি তহাদত্ত লুজুত আল্লাহ স্রোসটা সৃষ্টিতে কি হয়ে গেল একাকার হয়ে গেল কার ওর হাত হয়ে গেছে চোখ হয়ে গেছে কান হয়ে গেছে অঙ্গপতঙ্গ হয়ে গেছে क्यों सृष्टिर चो चोख कान हाथ पांग प्रतंगी हम सृष्टि ओ व्यक्तियों सृष्टि तक एग्लो हम सृष्टि एग्लो हादेश हादेश मान एक তারপরে এসছে আমার চোখ ছিল না আমার কান ছিল না হাত ছিল না আমার পা ছিল না একসময় এসছে না সবারই এরকম মানে এর একটা কি আছে সূচনা হয়েছে শুরু হয়েছে ছিল না আবার আছে তারপর মানে তার আদি আছে অন্ত আছে এক সময় শুরু হয়েছে আর আবার একসময় কি হয়ে যাবে শেষ হয়ে যাবে পক্ষান্তরে আল্লাহর আদি অন্ত আছে হুয়াল আউয়াল আের আল্লাহর আদি নে অন্ত নেই কথা বোঝা গেছে না তো যেই সত্তা সৃষ্টিকর্তা আল্লাহ যার আদি অন্ত নেই তিনি এমন মখলুকের হাত পাওয়া অঙ্গ প্রত্যঙ্গ কি করে যার আদি অন্ত আল্লাহ রব্লা আলম বায়িল্লাহ তারপরে মখলুক যে হচ্ছে মখলুক বাখলুক মানে আল্লাহ সৃষ্টি আর খালেক হচ্ছেন স্রষ্টা সৃষ্টি আর স্রষ্টা सब जगह बिराजमान और सबकिमान सबकिटे की मूर्ति के जख से कबर तो कबर जो, जो, जो, जो पीर मजार से क्यों शीर्ख ब কারণ সবকিছুর মধ্যে ওটাও তো একটা তাহলে তো বুঝা গেল যে হিন্দুদের ধর্ম আর কবর মাজার পূজারীদের ধর্ম সবটাই ঠিক আছে কারণ তারাও ওইটাকে আল্লাহ মনে করি পূজা করছে সৃষ্টি আর স্রষ্টা হচ্ছে বা এন মানে পৃথক পৃথক আল্লাহ সৃষ্টি থেকে কি পৃথক বা এনমিন খালকে আল্লাহ সৃষ্টি আল্লাহ ছাড়া সবকিছুই আর আল্লাহ রব্বুলের সমস্ত সৃষ্টির উর্ধি সমস্ত সৃষ্টির আল্লাহ আল্লাহ সৃষ্টি কোরআনার এটা হচ্ছে কোরআন হাদিসের কথা তাহলে যখন এটা মানলাম না যে এ হাদিসে বলা হয়েছে যখন আমি খুব ভালোবাসতে লাগি কোনো বান্দাকে তার ফরজ এবং নফলের বেশি হওয়ার কারণে মাসাল্লাহ ফরজ সুন্দর আর নফলও সুন্দর আর খুব সান্নিধ্য শ্রবণ শক্তি হয়ে যায় দেশি শক্তি হয়ে যায় হাত হয়ে যায় পা হয়ে যায় বলছে ফামা মানাও এজান এর অর্থ কি হাফিজার রহমতুল্লাহ ফতুল বাড়িতে চার অর্থ বলেছেন যা ভাষ্যকার আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসতে লাগে তার মানে আল্লাহর হয়ে গেছে যখন আল্লাহর বন্ধু হয়ে যায় আর আল্লাহর বন্ধুত্বকে যখন স্মরণে রাখে যে আল্লা আল্লা সাথে যে তার বন্ধুত্ব আল্লাহকে স্মরণ করি যেভাবে আল্লাহ স্মরণ করতে বলেছেন হাফেজ আল্লাহ তার শক্তির করেন। দিয়ে পাপ তারা সে শ্রবণ শক্তি দিয়ে পাপ না। এটা দিয়ে কোনোদিন গান শুনবে না কোনোদিন অসী নোংরা কথা শুনবে না কোনোদিন মিউজিক শুনবে না কোনোদিন ঢোলঢাক শুনবে না ওই রকমই চোখ চোখ দিয়ে ভালো দেখবে মন্দ দেখবে না যেমনই একটা মহিলার দিকে নজর পড়েছে চট করে নিচে একটা লোক চট করে নিচে আর একটা লোক দেখতেই থাকে যত দূর পর্যন্ত মহিলা কিছুই দেখতে পায় না বোরখায় টাকা আছে আরে বোর কাটাই দেখে ওইদিকে তাকাচ্ছে ওর মাঝখানে একটু ছিদ্র পাওয়া যায় এখানে দেখছি এখানে চোখে একটু চশমার নিচে চশমা পড়েছে ওইখানে একটু চশমা নিচ্ছে ওইদিকে সামান্য একটু কিছু আছে এখানে হয়তো আর ওখানে তারপর দেখতে আমি বেশ কিছু দিনই ভাইদেরকে দেখলাম আমাকে এয়ারপোর্টে রাখতে আসলে ও ও গেল আমি দেখছি যে ওরা মার্শাল্লা দাড়িতে হাত লাগাই না। তো এরা কিভাবে এখানে চলাফেরা রাত দিন আমি তো না কয়েকদিনের মেহমান বেঁচে থাকে দেখি এদের চলাফেরা কেউ মন কথা বলছে মহিলার সাথে কাউন্টারে কথা বলতে হচ্ছে মহিলার সাথে একেবারে খোলা ধরেন বা রাস্তাঘাটে প্রয়োজন উপায় নেই কথা বলতে হবে না সব জায়গায় মহিলা মহিলা কথা বলতে হবে কিন্তু কথা বলছে চোখ পাপ করবে না ঘ করবি কান পাপ করবে না হাত পাপের দিকে যাবে না পা পাপের দিকে যাবে না এটা হচ্ছে এর অর্থ আমি তার হাত হয়ে যায় আমি তার চোখ হয়ে আমি তার কান হয়ে যায় আমি তার পাওয়া হয়ে এর অর্থ হচ্ছে যে এগুলি সব আল্লাহ কাজে সন্তুষ্ট হয়ে যায় আল্লাহকে যেতে অনেক সময় সুযোগ অন্যায় করা অনেক টাকা পেয়ে গেছে অথবা নারীর ফিতনার সুযোগ পেয়ে গেছে তারপরও বাড়েন ওই দিন আবার কেউ শুধু খুঁজেই বাড়াচ্ছে সব সুযোগ এটা সুযোগ পেলেই হইলো পার্থক্য তাহলে একজন আল্লাহ আর ভালোবাসা পেয়েছে আল্লাহ আপনাকে ভালোবাসে না যার ফলে পাপ করা আপনার যেন সহজ হয়ে যাচ্ছে আর যদি দেখা যায় আমার পাপ করা সহজ হয় না অনেক সময় দেখা যায় সুফান যে অনেক সময় পাপের সুযোগ চলে আসছে বা পাপের জায়গায় তারপর আল্লাহ কিভাবে খুশি হবেন কিন্তু আল্লাহর পাওয়ার জন্য আপনার আমল কেমন আছে এটা দেখতে হবে এটা নয় যে আপনি ওতে অহংকারী হবেন ওতে আরো ভালো আমল করার চেষ্টা করবেন আল্লাহ যখন আমাকে ভালোবাসছেন তো আল্লাহকে আরো বেশি খুশি করার চেষ্টা করব আল্লাহ আরো বেশি রাজি করার চেষ্টা করব জি ंग प्रत्यंग गुली के आल्ला सठ परिचालित कर शक्तिशाली कर शक्ति करें शक्तिशाली कर কাজে বরকত হয় দেখাতেও বরকত আছে শোনাতেও বরকত আছে হাতেও বরকত আছে পায়েও বরকত আছে শরীর স্বাস্থ্য বরকত আছে সেটা বিভিন্ন দিক দিয়ে হইতে পারে বিভিন্ন দিক দিয়ে পারে সেটা লেখাপড়ার ময়দানে নিজেকে ঠিক রাখতে পারেন নিজের পরিবারটা করে ঠিক রাখতে পারেন ছেলে মেয়েকে মানুষ করতে পারেনি ও জাতিকে কি মানুষ করবে অনেকে আছে। আরেকটা এর উদাহরণ দি অনেক আছেন অনেক পড়েন আর অভিযোগ করেন কিছু মনে থাকে না মুখস্ত করছি করেছিলেন আমি ইমাম অকি আমার ওস্তাদ বলেছিলাম যে আমার মুখস্ত থাকে না কেন তখন ফাউসানি তার মাসি বলেছিলেন যে তোমার গোনা হইতে দিও না গোনা হইতে দিও না গোনা বাধা शक्ति संरक्षण कर रखे जाते আজকেও পার্থক্য দেখেন যে একজন লোক একজন লোক যে কাজটা করেছে বা করছে সেই কাজটা অনেকে পাঁচশো বছরে করতে পারবেনা দূরে উদাহরণ না সন্তান্নভেন চিন্তা করেন আপনি আপনাদের তুলনা তো বাদ দেন নবির সাথে আমি নিজেকে তুলনা করি কিছুই নাই অমন কাছে চিন্তা আপনি ষষ্ঠ শতাব্দীতে উনি টা হাদিস লিখে গেছেন আজ পর্যন্ত কেমন পর্যন্ত এই হাদিসে কত ব্যাখ্যা হলো আলোচনাতে ব্যাখ্যা কিতাবি ব্যাখ্যা কত যে খেদমত হয়েছে কিতাবের এছাড়া রিয়াজুস আলহিনের কত যে খেদমত হচ্ছে আর কত মানুষ যে এই সবের দ্বারা হেদায়ত হচ্ছে ওর চেয়ে তো বড় কিতাব সেই মুসলিমের সারা যে এমন সারাহা ওর ওর বিকল্প কিছু আজ পর্যন্ত আসেনি এমন মুসলিম সবচেয়ে বড় ভাষ্য হচ্ছে এমন মহতুল্লাহ ভাষ্য পঁয়তাল্লিশ বছর বয়সে তখন তার কান হয়ে যায় চোখ হয়ে যায় হাত হয়ে যায় পা হয়ে যায় যেই বরকতটা আল্লাহ দেন এই অঙ্গ প্রতঙ্গ তৌফিক দেন হ্যাঁ সেটাকে বুঝানো হয়েছে তো এই ছিল কথা তারপরে আরেকটা বাক্য আছে এই শেষ বাক্যটি সুফিদের ভ্রান্ত অর্থের খন্ডন করে এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট লেখেন কিন্তু এটা আমি অন্য কিতাব থেকে আপনাদেরকে এই ফায়দাটা বলছি আর এটা মনে রাখবেন এটাতে সুফিদের জবাব দিতে পারবেন এই বীরদের ভণ্ডদের এরা বলে যে ওয়াহাত হলুলের আখিদা রাখে এরা বলে যিনি আল্লাহ তিনি তিনি অলি বরং তাদের কিতাবে আছে আহাদ আর আহমদের কোনো পার্থক্য নাই শুধু মিমের পার্থক্য আর আহমদ মানে দিলে কি হয়ে যায় মিমটা সরিয়ে মাঝখান থেকে তাহলে কি হয়ে যাবে আহাদ হয়ে যাবে মানে জিনী আল্লাহ উনি মোহাম্মদ নবীকে আল্লাহ বানিয়ে নবীকে বানলা বানিয়ে দিল বেরলবি আঁকিয়ে দেড় তারপরে আপনার এমন কি অন্যান্য সুফিদেরও বেরলবি ছাড়া ওদেরও আকি দেওয়া হচ্ছে হরুয়া তুলি দেওয়া আঁকা বের দেব তো খণ্ডনটা কেমন করা হচ্ছে শুনেন শেষ বাক্যটি আল্লাহ রবী বলছেন ওয়ালাইনসালী সে যদি আমার কাছে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমি দেব দেবাহ এখানে কসম আছে উজ্জ্বল কারণ লাওতিয়ান শপথ করে বলছেন কসম করে বলছি যদি তার সান্নিধ্য লাভের কারণে সে যদি আমার কাছে চায় তো অবশ্যই দেব মানে দোয়া কবল করব ওয়ালাইন ইস্তা আর সে আমার কাছে পানা চায় আশ্রয় কামনা করে তো লাহ অবশ্যই তাকে পানা দেব আশ্রয় দেব রাহুল বখারি হাদিস করে খিদের সুফিদের হুলি করে যা ফানাফি শেখ ওটাকে বলে আর তারপরে রসুল আর ফানা ফির চরমানের কিতাব আছে কিন্তু আমার নয় ঘন্টার বক্তব্যে যে এই আলোচনা আছে আচ্ছা তারপর আরেকটি যখন এগিয়ে যায় এবার বন্দী করে তখন রসুলের মধ্যে ফানা হয়ে যায় আচ্ছা আরো যখন এবাদতবন্দি করে তখন আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায় আল্লাহ আর ওই বান্দাতে কোন পার্থক্য থাকে না বলছে এটাই হয়েছিল হোসের মানুষ ওর लोक खेते दीते भरण पोषण सबकिस्था दीची तोासना কথা নি হ্যাঁ যে আমি আল্লাহ বিষয়টি দেখেন ওখানে কিন্তু যদি বাহ্যিক অর্থ নেওয়া যায় তাহলে আল্লাহর মধ্যে বান্দা কি হয়ে গেল একাকার হয়ে গেল তাই না যখন কান হয়ে গেল চোখ হয়ে গেল হাত হয়ে গেল পা হয়ে গেল মানে আল্লাহ আল্লাহর মধ্যে কি হয়ে গেল তাহলে দেওয়ার ক্ষমতা রাখে আল্লাহ যে দেন সে কি করে দেওয়ার ক্ষমতা রাখে সোনার ক্ষমতা রাখে মরেও মরে না কথা বোঝা গেছে না তাহলে যখন এক হয়ে গেল তো এক আবার দুই কি করা হয় এখানে আমার কাছে সে যদি চাই তাহলে ওকে আমি আল্লাহ পয়েন্ট গুলি সে পেয়ে যায় তাহলে তার চাওয়ারই বা কি দরকার আল্লাহর কাছে সে তো নিজেই আল্লাহ হয়ে গেছে বুঝতে বুঝতে এই যুক্তিগুলো মনে রাখতে হবে বিরাতেদের খন্ডনের জন্য কবর পূজারীদের আর এই সুফি জন্য। পানা কেন চাইবে পানা চাইছে মানে ভয় লাগছে তাই না ওগুলো আশ্রয় নেওয়ার লাগে কার কাছে আশ্রয় নিচ্ছে এই বান্দা যে আল্লাহর ওলি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছে তাহলে বোঝা গেল যে আল্লাহ মিন খালকে এই বান্দার থেকে পৃথক এবং এই বান্দা আল্লাহ থেকে এমন পৃথক যে তার মধ্যে আল্লাহ সেজন্য তাকে কথা কথাটি ছিলাম ইবনে তাইম রাহিম দাবি করে বলেছেন যে বিদাতিরা যেখান থেকে তাদের কুফরি বা শিরকি আকিদা প্রমাণ করে সেই আয়াত হাদিস থেকে তাদের খন্ডন করতে পারবো এটা ঠিক ওইরকম এই হাদিস কে তারা হলুলি আকিদার জন্য পেশ করে বোখারি রহমত উল্লা বর্ণনা করেছেন এই হাদিসের অনেক মাসাইল রয়েছে আকিদাগত বা বিভিন্ন মাসাইল রয়েছে যেগুলি ইস্তেমবাত পারে যেগুলোকে ফওয়ায়দ বলে রা বর্ণনা করেছে তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহর ওলিদের সাথে যদি কেউ দুশ্মনী রাখে সেটা কবিরা গুনা সেটা কি কবিরা গুনা কেমন করে জানলেন যে কবিরা গুনা কেমন হ্যাঁ যুদ্ধের ঘোষণা করেছেন তো যার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা হয়েছে কি সাকিরা গোনা করেছে তাহলে বলছি আল্লাহর নেক বান্ধবের সাথে কেউ যদি শত্রুতা রাখে তাদের বিরুদ্ধে আল্লাহ কি করে রেখেছে शक्ति बिुदे आल्ला घोषणा सोजा क्या धन्यवाद मुसलिम मध्य जा জ্বালিয়ে দিচ্ছে আর এই করে জান্ন আশা রাখছে কত বড় শত্রুতা তাদের বুঝা গেছে কিনা তো আমরা যদি সত্যি আল্লাহর বান্দা হইতে পারি আর শুধু সহিদার দাবিদার না হয়ে সহিদার সাথে আর আমরা আরো নিজের যদি সংশোধন করতে পারি পারিটুকু করতে পারেছে আমাদের সহিদার ভাইয়েরা মনে রাখবেন যে যারা শির্কৃদাতে লিপ্ত রয়েছে আর যারা শত্রুতা রাখে সহি আকিদার আলেম এবং জনগণের সাথে তাদের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা করা আছে কারণ আল্লাহর বলি শুধু হ্যাঁ ইমানের ক্ষেত্রে ভেজাল নেই বেদাত নেই কিন্তু তাকু আনে হ্যাঁ আপনার মধ্যেও পাপ আছে আপনিও বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছেন আর সংশোধন করছেন না আপনি তাহলে আপনি মোত্তাটা হইতে না ইমান এবং তা কয়ে দুটো যদি থাকে সহিদার ভাইদের মধ্যে তাহলে মনে রাখবেন যে আল্লাহ রব্বলে অবশ্যই সাহায্য করবেন বিদারপন্থীদের ওপর কারণ আল্লাহ আছে ওদের মাঝে মাঝে সংশোধন করা জরুরি নিজের আত্মসমালোচনা অবশ্যই করতে হবে আমাকে যে আমার ত্রুটি আছে যদি কোথাও আমি কষ্ট পাই তাহলে জানতে হয়েছে আমার কিছু ত্রুটি আছে অথবা আল্লাহ পরীক্ষা করছে আল্লাহ ভালো জানেন কিন্তু আলহামদুল্লাহ একই থাকে যে যত গালাগালি করছে বিদ্যার্থীরা আর যত কিছু করছে আর বলছে তারা এটা আমার জন্য জি কিন্তু নিজেকে দেখতে হবে যে আমার মধ্যে ত্রুটি আছে নাকি যার কারণে আমাকে কিছু বালামসিবত সম্মুখীন হতে হচ্ছে নাকি এটা যেন খেয়াল থাক সবার একটি কথা বলতে চেয়েছিলাম ওলি হচ্ছে দুই রকম আছে একটা হচ্ছে খাসসা মানে খাস ওলি আর আমলি খাস ওলি আর আম আম ওলি ওলি যে যেকোনো আল্লাহর মমিন বান্দা মমিনদের কাত্রেও যদিও ব্যাখ্যা করা হয়েছে এই অর্থে যে আল্লাহর অভাবে সবকিছুর অভিভাবক ওলি মানে কি বললাম অভিভাবক না আল্লাহ কা আর গাছপালা আল্লাহ করছেন কিনা বৃষ্টি বর্ষণ না হইত মাটিতে গাছপালা তাহলে আল্লাহ তো সবকিছুর বলি অভিভাবক এই অর্থে এটা একটা অর্থ শাহিবুল করেছেন কিন্তু শুধু মমিন মুসলিমরা করছি মমিন মুসলিমদের দুই শ্রেণী রয়েছে এক শ্রেণীর লোক সাধারণ মমিন মুসলিম যে যেকোনো ইমানদার মুসলিম আল্লাহর বলি আল্লাহর বলি আল্লাহর সাধারণ সাধারণ বন্ধু আর যারা ভালো ইমানের ইমানের সাথে এলম আছে দাওয়াত আছে এবং তার সাথে সাথে তাকুয়াও যথেষ্ট আছে তাকুয়ারও তো বিভিন্ন স্তর আছে যথেষ্ট তাকুয়া আছে তার আল্লাহর খাস বলি সুতরাং আমরা আম জনগন আমরা সাধারণ আল্লাহর বলি ইনশা আল্লাহ জি আরো আইমাইকার তারা কি বলবো আমাদের মতো বলি খাস বলি তারা খাস বলেন জি হাম আল্লাহ রব্লা আলমাই আল্লাহ রবাহিন ভালোবাসেন আল্লাহর ভালোবাসা এর দ্বারা প্রমাণিত হলো ইহাদা কি প্রমাণিত হলো আল্লাহ ভালোবাসেন তাহলে আল্লাহ যখন ভালোবাসেন তো ভালোবাসা এক স্তরের হয় না এক স্তরের হয় না মানুষ ইমাল আমল অনুযায়ী ভালোবাসা হয় কম কারো কম কারো ক্ষেত্রে পৌঁছায় যত নেকামল করবেন আপনি আল্লাহ হবেন আর যত আপনি গোনায় জড়িয়ে যাবেন তত বেশি আল্লাহ থেকে দূরে হয়ে যাবেন আল্লাহ থেকে দূরে হয়ে যাবে এই হাদিস দ্বারা আরো জানলাম যে আল্লাহ রাবুল আলমিনের শরীয়তের বিধানে দুই রকম বিষয় রয়েছে এক হচ্ছে ফরজ আর হচ্ছে নফল যেগুলো অতিরিক্ত পার্থক্য রয়েছে আর প্রকরণে পার্থক্য রয়েছে ফরজ আর নফল যেমন ভাগ করলাম তেমনই কোয়ালিটি তো পার্থক্য আছে ফরজ এ বাদত আপনারা এসার সলা সবে পড়েছেন সবার কোয়ালিটি সমান আল্লা সান্নিধ্য আরো বেশি লাভ হয় জিহেন আরো জানতে পারলাম যে আল্লাহ রব যখন কাউকে ভালোবাসেন তখন আল্লাহ তার শরীর স্বাস্থ্য সবকিছুতে কি করেন বরকদান করেন শক্তিশালী করেন এই জন্য একটা দিনদার ধার্মিক হইল অনেক ভালো আছে অনেক শান্তিতে আছে ডাল ভাত রুটি খাই অনেক আছে একটা গরিব ধার্মিক লোক যে মানসিক শান্তি অনেক বড় বড় টেনশনের আব্দুল মুবারক তাহলে আমাদেরকে তরবারি দিয়ে এরা টুকরো টুকরো করে কাটতো আমাদেরকে বাঁচতে দিত না হিংসায় শত্রুতায় যে তোরা এত সুখী আর আমাদের শান্তি নেই শেষ নাই বুঝা গেছে না আজকাল দেখেন ধনী দেশের লোক বেশি টেনশন আছে ধনী দেশের লোক বেশি হচ্ছে অমুসলিম সবচেয়ে বেশি আত্মহত্যা তার মানে কি বুঝা যায় মুসলিমটা তো গরিব তুলনামূলক তাই না পারিবারিক শান্তির ক্ষেত্রে দেখেন পারিবারিক শান্তি স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে যেই সুখে একটা গরিব মুসলিম আছে যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার দুয়া কবুল করেন তাহলে আল্লাহর ভালোবাসা অর্জনের চেষ্টা করেন আপনার দোয়া যদি কবুল হয় তা জানবেন যে আল্লাহ আমাকে ভালোবাসছেন আর যদি দোয়া করছেন কবুল হচ্ছে না তার মানে আল্লাহর ভালোবাসা পেতে এখনো আপনার ত্রুটি আছে ঘাটতি আছে বাধা আছে ওই বাধাগুলি দূর করার চেষ্টা করবেন হাজা ওসল্লাহামজমাইন জাহিন